মুজাহিদের রক্তে তোমার গর্জেও ঠুকরো জুয়ার তাগুতের দুর্গ দালান বাতিলের দম্ভ দাপট মিটিয়ে দিতে চালাও মুজাহিদের রক্তে তোমার গর্জেও ঠুকরানো জুয়ার তাগুতের দুর্গ দালান গুড়িয়ে দিতে হানো কুঠার মুজাহিদের রক্তে তোমার গর্জে ঠুকরণো জুয়ার বাতিলের দম্ভধাপট মিটিয়ে দিতে চালাও ঝেড়ে ফেল সমাজ থেকে বামরামিও শবকদ আচার ফেল ডাস্টবিন এতে মানব আচার ঝেড়ে ফেল সমাজ থেকে বামরামিও সব কদ আচার ছুড়ে ফেল ডাস্টবিনে ফেল সমাজো আবার ক্ষুদারি বিধান কায়েম করার তোরে জাগো আবার মুজাহিরে রক্তে তোমার মুজাহিরে রক্তে তোমার গর্জে ওঠক রানো তাগুতের দুর্গ দালান গুড়িয়ে দিতে হানো কুঠার মুজাহিদের রক্তে তোমার ঘোর জে ও ঠুকরানো জুয়ার বাতিলের দম্ভ দাপট মিটিয়ে দিতে চালা উঠি মুজাহিদের রক্তে তোমার ঘোর জিও জোয়ার, বাতিলের দম্ভ দাপট মিটিয়ে দিতে চালা উঠি জালিমের অত্যাচারে রুদ্ধ আজি আমজনতার ন্যায্য বিচার শোষণের অক্টোপাশের বন্দি দশাই থাকবে বলহো আর কতকাল জালিমের অত্যাচারে রুদ্ধ আজি আমজনতার ন্যায্য বিচারের অক্টোপাশে বন্দি দশাই থাকবে বলহো আর কতকাল জালিমের অত্যাচারে রুদ্ধ আজি আমজনতার ন্যায্য বিচার শোষণের অক্টোপাশে বন্দি দশাই থাকবে বলহো আর কতকাল জালিমের অত্যাচারে রুদ্ধ আজি আমজনতার ন্যায্য বিচার শোষণের অক্টোপাশে বন্দি দশাই থাকবে বলো হো আর কত তোমাকেই লড়তে হবে মুছে দিতে এসব হাহাকার তোমাকেই লড়তে হবে মুছে দিতে সব হাহাকার তোমাকেই লড়তে হবে হাহাকার মুজাহিদের ঠুকরনো জোয়ার বাতিলের দম্ভতাট মিটিয়ে দিতে চালাও ট্রিয়ার মুজাহিদের রক্তে তোমার গর্জিও ঠুকরানো জোয়ার তাগুতের দুর্গ দালান গুড়িয়ে দিতে হানো কোঠার মুজাহিদের রক্তে তোমার গর্জিও ঠুকরানো জোয়ার दम्भतापट मिटे दीते चलाओ ट्रिगार তাগুতের কারার মাঝে কষ্টে কাতর বীরসেনানি হাজার হাজার হাজার ওই আধার ঘরে তাগুতের হাজার মাঝে কষ্টে কাতর বীরসেনি হাজার হাজার কারার ওই আধার ঘরে আফিয়ার ভেঙে ফেল জানিম শাহির আস্তানা সব হেনে কোঠার ভেঙে ফেল জানিম শাহির আস্তানা সব কোঠার ভেঙে ফেল জানিম শাহির আস্তানা সব ভেঙে চালাও ট্রিগার মুজাহিদের রক্তে তোমার গর্জে ওঠুক রনজুয়ার তাগুতের দুর্গ দালান গুড়িয়ে দিতে হালো কুঠার মুজাহিদের রক্তে তোমার গর্জে ওঠুক রনো জুয়ার বাতিলের দম্ভ দাপট মিটিয়ে দিতে চালাও ট্রিগার মুজাহিদ ঠোক রণজুয়ার তাগুতের দুর্গ দালান গুড়িয়ে দিতে হানো কুঠার বাতিলের দম্ভধাপট মিটিয়ে দিতে চালাও ট্রিগার তাগুতের দুর্গ গুড়িয়ে দিতে হানো কুঠার বাতিলের দম্ভদাপট মিটিয়ে দিতে চালাও ট্রিগার